নাফি রহমতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন ইবনু উমার উমর রদিয়াল্লাহ যে স্থানে দাঁড়িয়ে ফচ সালাত আদায় করতেন সেখানে দাঁড়িয়ে অন্য সালাত আদায় করতেন এরূপ কাসিম রহমতুল্লা আলাইহি আমল করেছেন আবু হুরাইরা রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে মারফু হাদিস বর্ণনা করা হয়ে থাকে যে ইমাম তার জায়গায় দাঁড়িয়ে নাফুল সালাত আদায় করবেন ইমাম বুখারি রহমতুল্লা আলাইহি বলেন এই হাদিসটি মারফু হিসেবে রিওয়াত করা ঠিক নয়